বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামক আলহামদুলিল্লাহ হিরাত্মি আসহাবিহি আজমাইন আিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদুস আলহিন থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি ইতিমধ্যেই আমরা रमजान मासर फजिलत एम संक्रांत मशाइल नहीं एमकी नफल सियम सम्पर्क हमारे आलोचना सुनी आस आज के छोटो एक शुरू करताबुल ए काफ एतेफर अध्याय एते काफे विषय तो एते काफे शब्दिक अर्थ हलो निजे के अटकी रखा निजेके आटके रख शरियतर परिभाषा রমজান মাসে আল্লাহর এবাজতের জন্য দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে মসজিদে অবস্থান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাকে এতেকাহ বলা হয় রোজার মাসে দুনিয়ার সকল ঝামেলা থেকে দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রেখে আল্লাহর ইবাজতের জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য মসজিদে অবস্থান করে এবাদতে লিপ্ত থাকা এটা হলো এতেকাফ তো এ এতেকাফ আল্লাহ নবী সালাম উনি নিয়মিতভাবে এতেকাফ করতেন প্রত্যেক বছর উনি নিয়মিতভাবে এতেকাফ করতেন এবং এই এতেকাফ করা শূন্যতে মো আকাদা এতেকাফ করা শূন্যতে মো আকা এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন ও আন্তুম আ কি ফোন আফিল তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমার স্ত্রী সহবাস তুমি করতে পারবা না তো এখানে এতেকাফকে মসজিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে বিধায়ী এতেকাফ মসজিদে হবে অন্য কোথাও হবে না এতেকাপ মসজিদে হবে এতেকাপ বাড়িতে হবে না এমনকি আল্লাহ নবী সাহা যুগে পুরুষরা যেরকম এতে কাপে থাকতো মহিলারাও এতেকাপে থাকতো সেটা আমাদের সামনে আলোচনা আসতেছে তো সেই ক্ষেত্রে মেয়েরা যদি এতেকাফ রাখতে চায় মসজিদে তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা পায়খানা এবং সেরকম সুব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই তারা মসজিদেই থাকবে এ বিষয়ে বলেন رسول الله صلى الله عليه وسلم تنه رمضان شش دوش دين اعتقاف کرتن بخار مسلم حدث تنه شش دوش دين اعتقاف کرتن وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العسر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده متفق عليه عائشة رضي الله عنها তিনি বলেন নবী করিম সাহালাম তিনি এতেকাফে বসতেন রমজানের শেষ দশ দিনে রমজানের শেষ দশ দিনে এতেকাফে বসতেন হত্তা তওয়াফা উল্লাহ তালা এবং উনি ওনার এন্তেকাল মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করেছেন সুম্মা তকাফা আজবাহম বাদহি ওনার এতেকালের পর ওনার স্ত্রীগণ এতেকাফ করেছেন তো ওনার যুগেও করেছেন এ যুগেও করতে পারবে কিন্তু তাদের জন্য সুব্যবস্থা ভালো ব্যবস্থা থাকতে হবে এবং তাদের পেশাব পায়খানার প্রয়োজনীয় ব্যবস্থা যদি সেখানে থাকে তাহলে তারা সেখানে করতে পারবে তিনি বলেন নবী করিম সাহায্য করতেন প্রত্যেক বছর রমজানের দশ দিন দশ দিন করতেন তাহলে এতেকাফ উনি নিজেও করেছেন ওনার স্ত্রীগুণ করেছেন সাহাবায় ক্রাম করেছেন এবং এই এতেকাফ করা সুন্নতিা এই মানুষ যখন বসবে তখন তার জন্য উচিত যে দুনিয়ার সকল ঝামেলা কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে মসজিদেই সে অবস্থান করবে মসজিদের ভিতরেই তার থাকার জায়গা হবে এবং সেখানে সে থেকে দিনে রাত্রে আল্লাহর এবাজত বন্দি করবে তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলে এই যে আমরা দেখেছি যে অনেকেই এ তেকাফে থেকে কথা বলেন না সম্পন্ন মুখ বন্ধ করে থাকেন এটা আল্লাপাক বলেন নেই এটা আল্লাহ রুম ইসলাম করতেন না হ্যাঁ এর থেকে আপনি অপ্রয়োজনীয় কাজ করা নিষেধ ব্যবসা বাণিজ্য বাজারঘাট প্রয়োজন এগুলো জিনিস করা নিষেধ বরং প্রয়োজন ছাড়া তারপরেও যদি একান্ত প্রয়োজন হয় যেই প্রয়োজন সে ছাড়া করতে পারবে না তাহলে প্রয়োজন সেও সেটা নিয়ে আসতে পারবে তবে কার সঙ্গে যে কথা বলতে পারবে না তা না দুনিয়াবী গল্প গুজব না করা ভালো মসজিদের মধ্যে তবে দিনের ক্ষেত্রে দিনের প্রয়োজনও এলেম চর্চা শিখা শিখানো দরজ দেওয়া এগুলি এতেকা ব্যবস্থায় সে করতে পারবে এবং সেখানি খাওয়া এবং পান করার বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদে বাহিরে যেতে পারবে না মসজিদের বাথরুম যদি তার বাহিরে থাকে বাইরে যে বাথরুম করবে দূরে থাকলে দূরে যেয়ে বাথরুম করে আসবে ঠিক তেমনি খাওয়ার জন্য যদি বাইরে যেতে হয় সে বাইরে যে খেয়ে আসতে পারবে তাকে যদি মসজিদে কেউ না নিয়ে আসার থাকে তবে চেষ্টা করতে হবে সময়টুকু যতদূর সম্ভব যেন মসজিদে থেকে এতে কাপ যেন করতে পারে আর এতেকাপ যদি দশ দিন সে পুরো করে তাহলে সন্ন্যত রিকা হলেই যে ২০ তারিখে সূর্য ডুবার পূর্বে সে মসজিদে ঢুকবে এবং একেবারে চাঁদ ওঠা পর্যন্ত এতেকাপরত অবস্থায় থাকবে চাঁদ উঠে গেলে তখন সে বাড়িতে চলে আসবে এবং পরদিন সে ঈদগাহে যাবে আরেকটা জিনিস সেটা হলেই যে অনেকেই মনে করে যে ঈদের রাত্রি চাঁদ ওঠার পরেও ঈদের রাত্রে মসজিদে অবস্থান করা উত্তম বেশি বা এ বিষয়ে কিছু মৌজু এবং জঈফ দুর্বল হাদিসও আছে তো হাদিসটি যেহেতু সঠিক নয় বিধায়ী ওই ঈদের রাত্রির বিশেষ কোনো এবাদত নেই এবং বিশেষ কোনো ফজিলতও নেই এবং যেই ফজিলতকে কেন্দ্র করে এ টেকআপওয়ালা যে মসজিদে অবস্থান করবে তারও কোনো দরকার নেই সে তার পরিবারে যেতে পারবে এবং পরের দিন সে ঈদগাহে যাবে সম্মানিত শ্রোতাও দর্শক মনে আমরা আমরা রিয়াদুসলেহিন থেকে দরজ শুনে আসছি এতেকাব সংক্রান্ত দর্শ এতেকের সম্পর্ক রোজার সাথে বিধায়ী রমজানের পর এ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তো এর এরপরেই যেটা আমাদের সামনে যে অধ্যায়টি আসতেছে সেটা হল কিতাবুল হজ হজের বিষয় অধ্যায় বাবু উজুবিল হজি ও ফজলিহি হজ ফরজ হওয়া এবং তার ফজিল সংক্রান্ত পরিচ্ছেদ নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব এ বিষয়ে সুরে আল এম সপ্তনব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে হজুল্লাহ করা যে ব্যক্তি হজ করার সমর্থন রাখে ওমান কা আর যে ব্যক্তি কুফরি করবে অস্বীকার করবে সপ্তনব্বই তো এই আয়াতে আল্লাহ তালা সকল মানুষ যারা নাকি বায়তুল্লাই পৌঁছার সমর্থন রাখে মুসলমান আকেল জ্ঞান আছে बालेगए से सुस्थ आतुल्ला पोछार मत समर्थनता आम व्यक्तर ऊपर हज आदाय फरस फरजे आईन से जो आदाय ना कर इसलम एक रकूण असम्पन्न थे ए विषय जो हदीसटी हमें इतिपूर्वे शुनेस हदीसटी हम শাহাদ ইতা ও হাজ ও সৌম রান্তফল আব্দ রাহ তিনি বলেন রসুলাম বলেছেন বুনিয়াস ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর শাহাদ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই ও আন্না মুহদরুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল ও একাম সালাত সালাত কায়েম করা ও ইতা ই জাকাত প্রদান করা ও হজ্জুল বৈদ বাইতুল্লাহর হজ করা সৌম্য রাদান রমদানের শ্যাম পালন করা মুসলিম হজের অর্থ কি হজের অর্থ হলো ইচ্ছা করা এবং এরাদা করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় যে হু আল ইলা মক্কা। মক্কার উদ্দেশ্যে রওয়ানা হওয়া নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবাদত করাকে হজ বলা হয় মক্কার উদ্দেশ্যে রওানা হয়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময় নির্দিষ্ট এবাদত করাকে এটা হজ বলা হয় সম্মানত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা রেয়াদুসালেহীন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসতেছিলাম আমরা হজ বিষয় নিয়ে আলোচনা করে আসছি তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন এস এর ওপর আমল করে আল্লাহ আকরবুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান রহমান কি কি করলে আল্লাহ রাজি হবেন দেখুন ইসলামের খুঁটি সমুহার বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হজের হুকুম হল ফরস হজ করা কি ফরোশ যেরকম আল্লাহ এবং সকল মুসলমানদের এ বিষয়ে ঐক্যমত সকল আরিমদের একমত যে হজ এটা ফরজ এবং ইসলামের পাঁচটি রোকনের মধ্যে থেকে একটি রোকন যে বিষয়ে আমরা আবদুল্লাহ বিন অমর হাদিসে শুনলাম যে আল্লাহ নবী বলছেন যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ হজ যে ফরজ এবং এই ফরজ জীবনে কয়বার একবার নাকি একাধিকবার এবং হজ ফরজ কখন হয় এ বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে হে লোক সকল আল্লাহ তোমাদের উপর হজকে ফরস করে দিয়েছে তোমরা হজ করো হজকে ফরস করে দিয়েছে তোমরা হজ করো हज तुम फरज हज करते मक्का पोषार समर्थन आलेगे समर्थन जखी हो तक फरज যখনই সমর্থন হবে তখনই যে হস করা ফরস এটা না যে একেবারে জীবনের শেষ মুহূর্তে বুড়ো হওয়ার পর তারপরও হাজে যাব তা না যখনই মক্কায় যাওয়ার সমর্থন দুটা জিনিস একটা হলো মক্কায় পৌঁছা যে অর্থের প্রয়োজন সে অর্থ তার কাছে আছে এবং সফর করার মতো তার সুস্থতাও আছে কোনো ব্যক্তির কাছে অর্থ আছে কিন্তু সফর করতে পারে না তাহলে তার উপর হস ফরস নয় বা সফর করতে পারে অর্থ নেই তার উপর হজ নেই মানিস তা তো ইলাই হিসাব যে মক্কায় পুষতে পারবে ওই ব্যক্তির উপর হজ ফরজ তাহলে হজ ফরজ হয়েছে আল্লাহ নবী ফরজ করেছেন তো যখনই হজ ফরজ হবে তখনই হজ করে নিতে হবে যত দেরি করবেন অত গুণাগার হজ ফরজ হয়েছে আমার বয়স যখন ৩০ বছর আর আমি অপেক্ষায় আসি যে আমি আমার চাকরি রিটায়ারের পর বয়স হবে তারপরে হজ করব তার আগে যদি মারা যায় তাহলে আল্লাহ কাছে দায়ী হয়ে যাব আল্লাহ কাছে দায়ী হয়ে যাবো এই জন্য যখনই সমর্থন হবে তখনই তখনই হজ করা তার উপর ফরস এবং এই ফরসটি জীবনে একবার জীবনে একবার তো জিজ্ঞাসা করছেন আল্লাহ হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছরই করতে হবে তিনি চুপ থাকলেন হাত্তা কলা ওই ব্যক্তি তিনবার বললেন যে আমাদের কি প্রত্যেক বছর করতে হবে প্রত্যেক বছর করতে হবে প্রত্যেক বছর করতে হবে আল্লা বললেন লা আমি যদি হাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরে তোকে হজ করতে হত হাঁ বললে প্রত্যেক বছরেই হস করতে হতো এবং তুমি তখন সেটা আদায় করতে পারত না যখন ফরজ হয়ে যেত প্রত্যেক বছর সেটা করাও সম্ভব হতো না সুম্মা কল এরপর আল্লা নবী বললেন মা তারাকুকুম যে বিষয়ে আমি তোমাদেরকে কিছু বলি নাই সেই বিষয়ে তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও যে বিষয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি সে বিষয়ে তোমরা আমাকেও ছেড়ে দাও আমি যখন তোমাকে বলি নাই যে প্রত্যেক বছর করো না একবার কি দুইবার তুমি প্রশ্ন করলে কেন চুপ থাকো একবারই মনে করো তো যে বিষয়ে আমি ব্যাখ্যা করি নাই সেই ব্যাখ্যা তোমরা আমার কাছে আর চেয়েও না তোমাদেরকে যে বিষয়ে আমি ছেড়ে দিয়েছি সেই বিষয়ে আমাকে তোমরা তোমরাও ছেড়ে দাও আমাকে ধ্বংসের একটি অন্যতম কারণ ছিল বেশি প্রশ্ন করা ইহিম আলা আমবিয়াইহিম এবং তাদের নবীদের সম্পর্কে তারা বিরোধ করা তাদের নবীদের সম্পর্কে তাদের বিরোধ এবং ইখতালাফ করা এরপরে দিব ফিন তাহলে তুমি সেই আমলটি যতদূর সম্ভব তোমার সাধ্য মতো সেই নির্দেশটি মানার চেষ্টা করবা ওদা মুসলিম। षय नहीं तुम्हारे निषेध करब से तुम्हरा बरत था शरियत दूटा दिक आज आल्लापा किसुम करार हुकुम दिए और किस जिनके निषेध करुकुमी दिए सलादाय कर रोजा पालन करो हज करो सत्यकथा बोल नेक बसी बेसि करो यी हलो करार क्च और निषेध कर सक मिथ्या बोलो ना चुगली करो ना गिवत करो ना मद पान करोना जिना करो ना सूद खेना एटीम माल आत्मसात करो ना जादूगर का निषेध तो किस दिक आदेश और किसुदे निषेध तरह हल्के किस त्रुटिओकते किसु त्रुटिओकते जो विषय निषेध करत जिन से সেখানে কোনো সার নেই পরিপূর্ণ নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এ হাদিস থেকে এটা বুঝলাম আর একটা জিনিস বুঝলাম সেটা হলে শরীয়তের বিষয়ে প্রশ্ন করা ভালো না যে এটা কেন এটা কি জন্য হয়েছে এর ব্যাখ্যা এই এর ব্যাখ্যা কি না আল্লাহ নবী যে বিষয়ে ব্যাখ্যা দেয় সেই সে বিষয়ে ব্যাখ্যা মাথা ঘুরানোর দরকারইনি যেমন কোরআনের মধ্যে কিছু সুরা আছে সে সুরাগুলি শুরু থেকে আসে আলি ফলামিম আলি ফলামিম কফ নুন এগুলিকে বলা হয় হরুফুল মকাত মানে কাটা কাটা হরুফ তো এগুলির কোনো অর্থ আল্লাহ নবী বলেন নাই তাফসিরও বলেন নেই উনি বলছেন আল্লাহ আলম বি মুরাদিহি এই হরফগুলি এর অর্থ তাফসির আল্লাহ ভালো জানেন আল্লাহ তারা নবীকে বলেন নাই নবী ব্যাখ্যা করেন নাই সাহাবিরাও ব্যাখ্যা করেন নাই আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে আয়াত নাজেল করেছি হুকুম দিয়েছি সেটা হলো আয়াতুন কোরআন যে আয়াত দিয়েছি তাতে কিছু হুকুম হাক আয়াত আছে আর কিছু আছে যাদের অন্তর টেরা বাঁকা অন্তর যাদের তারা এই মুতাসাবে আয়াতের ব্যাখ্যায় পিছিয়ে তারা পড়ে থাকে তো যে বিষয়ে ব্যাখ্যা আল্লা নবী দেন নাই সাহাবি কাম ব্যাখ্যা করেন নাই সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া এবং শরীয়তের বিষয় অতিরিক্ত প্রশ্ন করা নবীদের বিষয় নিয়ে বিতর্কে চলে যাওয়া এগুলো জিনিস পূর্বের উম্মুদদেরকেও ধ্বংস করেছে তোমাকেও ধ্বংস করতে পারে তো এই যে প্রশ্ন করলো সাহাবি যে হজ কি প্রত্যেক বছর হবে নাকি এক বছরে বছরে জীবনে একবারই তো আল্লাহ বললেন তুমি প্রশ্ন করলে কেন আমি তো নিজেই ব্যাখ্যা দিতে পারতাম ব্যাখ্যা তো আমি দেই নাই তো তুমি যে প্রশ্ন করলা আমি যদি নাম বলতাম হ্যাঁ পড়তে বসে করতে হবে তাহলে ব্যাখ্যা পরে যেত তোম তুমি এমন বিষয়ে প্রশ্ন করো না যার উত্তর পাওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে তো আল্লাহ ইসলাম বললেন যে আল্লাহ তোমাদের উপর হস ফরজ করে দিয়েছে তাহলে হস করা ফরজ এবং ফরজটা তখনই হয়ে যায় যখন নাকি করে বসে তখনই তার যায়। ফর যত দেরি করবে অত গুনা হজ করলে কি সব কি লাভ এর ফজিরত কি এ বিষয়ে নবী করিমাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে বলছেন এরপরে কোন আমলটি উত্তম বেশি আল্লাহ রাস্তায় জিহাদ করা এরপরে কি বলছেন হাজরুর হাজে মাবরুর করা হাজে করা বোখারে মুসলিম হাদিস তো আল্লাহ নবী সালাম এখানে ইসলামের যে অন্যতম তিনটি কাজ আছে ফজিরতপূর্ণ যে তিনটি কাজ আছে তার মধ্যে তৃতীয় নম্বরে উনি হজ্ মাবরুর বলেছেন শুধু হজ বলেন নাই শুধু হজ বলেন নাই কি বলেছেন হাজে মাবরুর हज जे मबरू अर्थ हज् मकबुल हजे मकबुल कबुल हज कारण हज जदि कबूल है तो हमें यही कि फजिलत जोब सुनि और हज जो कबूल ना शुद्ध मक्का जावाने जे अनुष्ठानिकता से फिर एस निजेके जतहज दाबी करी कल्लार निकट हमें आल्हज हबना अत्यंत जत हजी कबूल ना ह তো হজ কবুল যেটা সেটা হো হজ্ মবরুর কোনো ব্যক্তি যদি হজ করে আর হজটি যদি কবুল হয় তাহলে তার বদলা কী এ বিষয়ে ওয়ান হু কল সামেতুর রসুর আল্লা সালাম ইয়ার ফুস যে ব্যক্তি হজ করলো। এবং হজে কোনো অশ্লীল কথা বলে নেই ওয়ালাম ইয়ফুক এবং কোনো গুনার কাজও করে নেই অশ্লীল কোনো কথাও বলে নেই কোনো গুনার কাজও করে নেই রাজা আকা আকাউন ওই ব্যক্তি হজ করে যখন ফিরে আসবে সে কেমন হবে যেমন তার মা তাকে জন্ম দিল সুবহান হাদিস তাহলে মা যখন সন্তানকে জন্ম দেয় সন্তান তখন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে তাহলে হজের মাধ্যমে জীবনের সকল গুণা থেকে মুক্ত হওয়া সম্ভব সকল গুণা থেকে মুক্ত হওয়া সম্ভব তো যেই হজের ভিতরে কোনো অশ্লীল কথা বলা হয় নাই এবং যেই হজে আল্লাহ আল্লাপের কোনো নাফরমানি করা হয় নাই এবং যেই হজটি নবী মোহাম্মদুর অনুযায়ী করা হয়েছে সেই হজ আল্লাহ কবুল করবেন এবং সেই হজটি হলো হজ মাবরুর আর সেই হজের প্রতিদান হলেই যেমন তার মা আজকে তাকে জন্ম দিল তাহলে হজ করা বড় কথা নয় হজ কবুল হওয়া বড় কথা এ বিষয়ে সাল আমরা পরবর্তী দর্শে আলোচনা নিয়ে আসব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন দাওয়ানা ওয়াকিরুদ্দানা আরামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকাত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 जगत दान अर्थ पर आई अल्कल्लिसम जीव नंबर शून्य 3001 IBAN GB49ARY300008301132301 Sort code 3000083 Swift BIC code ARYGB22 Dhaka pathiye amader email korun support@bstv.tv BSTV Manobotar Samadhan Shaikh Abdurrazak ट गेश प्रत्येक टाइम से जुआ देख किषिमुधवार रत बारोटे और भारत पीस टी